মানবতার সমাধান আসসালামুক রহমতল্লা بعد ওবতকিনসলাতফিলব্বলমুরসলিন بالله من ওলআ الرجيم بسم الله الرحمن الرحيم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 णाम ये कुरान दलिल भ संक्षिप्त एक आलोचना अपन सामने उपस्थापन करब इनशाला शरियतर परिभाषा बेदात का बला आरब्धर का बेदत व्यवहित है एम एक्ट विषय जे पूर्वर नमुना छाड़ा को नतन जिन आविष्कार के बेदात बला है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 तो जे जिन नतून को आविष्कार करेदात बला है शब्दिक भाव और शरियतर परिभाषा बेदात बलाटीके जे आम नमुना पूर्व नहींशारजी अल्लाहू तला अल्ला नबीसलम फिमर हा अलसा मिनहुफाह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 पर्वतीग आविष्कार हो तो शरियतर परिभाषाईगुली के बेदायत बला जाए जे बेदायतर परिणाम एराव अंतर्भुक्त होना जेहेतु आल्ला नबी साम ये खास कर दिए फी अमरिना दिन भरे तो आल्ला नबी सलम जे दिन के दिए इ जे शरियत दिए সেই শরীয়তের ভিতরে কোনো জিনিস ঢুকানো এটা হল শরীয়তের পরিভাষায় বেদাত এবং অগ্রহণযোগ্য এটা কেন অগ্রহণযোগ্য কেন বেদাত এই জন্য যে আল্লাপাক যে দিন এবং শরীয়ত আল্লাহ নবীর উপর অবতীর্ণ করেছেন সেটা একটি পরিপূর্ণ শরীয়ত এবং আল্লাহ নবীর সাহাশ্লামের জীবন আল্লাহ আল্লাপাক সেটাকে পরিপূর্ণ করে দিয়েছেন আল্লাহ রাবুর আলমিন তিন নম্বর আয়াতে বলেন বলছেন আলিয়া আকমাল তুলা কুম আজকের দিন অর্থাৎ আয়াতটি নাজেল হয়েছে আরাফার মাঠে বিদায় হজের সময় আল্লাপাক এ আয়াতটি নাজেল করেছে এবং বলেছেন बात संयोजन करा से ही शरियत परिभाषा बेदात बलादातर संज्ञा जानते मन अहदा हल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 নবী নেই বিধায় সাল্লাহ সেটাকে গ্রহণ করে নাই কারণ আমাদেরকে নির্দেশনা দিয়েছে সেটা হলেত্রিশ নম্বর আয়াতে বলেছেন যে তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও আল্লাহর মহব্বত পেতে চাও তো তাদেরকে বলে দেন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 টাকা সরকার থেকে অনুমোদিত গভর্নরের সাইন সহ যে টাকা সরকার আমাদের দেশে পরিচালিত করে সেই টাকাটি যদি হয়ে যায়। অনেকে মনে করেন যে চোদ্দশো বছরের আল্লাহ নবী সাহাশ্লামের আদর্শ সুন্নত সেটা কি এই যুগে চলতে পারে এটা সম্পূর্ণ ভুল আল্লা নবী আসালামকে আল্লাহ পাক শুধু সাহাবিদের জন্য ওনাকে পাঠান নাই বরং আল্লাহ পাক বলেছেন অমা আর সাল্লাহ আমি আপনাকে রসুল হিসাবে প্রেরণ করলাম নবী আসবেন না বিধায় উনি যে আদর্শ আল্লাহ নবী আসালামের যুগে সাহাব একরামদের জন্য রেখে গিয়েছেন সেই আদর্শই কেয়ামত পর্যন্ত মানুষের হেদায়তের জন্য যথেষ্ট যথেষ্ট যথেষ্ট এবং তার ভিতরে কোনোরকম পরিবর্তন পরিবর্ধন করার অধিকার আল্লাহ আল্লাপাক কাউকে দেন নাই তাই বলছিলাম যে শরীয়ত আল্লাপাক আল্লাহ নবী দিয়েছেন রসুল্লাহ আল্লাপাক সেটাকে পরিপূর্ণ করে দিয়েছেন এবং তার ভিতরে কোন জিনিস বৃদ্ধি করা এবং তার ভিতরে কোন জিনিস ঢুকানো এটা শরীয়ত প্রত্যাখ্যান করেছে এবং বলেছেন যে যে আমলটি আল্লাহ নবী সাল্লা সাল্লাম করেন নাই শরীয়ত নেই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 আমি আপনারা দেখছেন Get enlightened witness dr zakir naik in a battle of words dekhun shamukh samore pratiryooshpotiba raat 9 taay bangladeshe <laughs> o raat 8.30 taay bharote biz tv banglay <laughs> nobi jee muhammad sallallahu <laughs> <laughs> alaihi wasallam er moni mukta muabbiah radiyallahu anhu अल्लाह तला अल्ला जार कल्याण चान दिन ज्ञान दान कर सही बुखारी प्रथम खंड इल्म अध्याय हाथी संख्या উপাসন আল্লামাত্র আত্মসমাস মোহাম্মদ আল্লাহর বান্দা এবং রাসুল রসুলের অনুসরণ যখন নামাজের অর্ডার হচ্ছে তখন নামাজ যাচ্ছে छिन्न कर আলোচনা হচ্ছিল বেদাৎ সম্পর্কে বেদাৎ কি এবং তার পরিণামটা কি তো বেদাৎ সম্পর্কে আমরা জানতে পারলাম যে দিনের ভিতরে সবাবের আশায় কোনো কাজ কোনো আমল বৃদ্ধি করা এটাকে শরীয়তের পরিভাষায় বেদাত বলা হয় সেটা মানুষের দৃষ্টিকোণ থেকে মানুষের কাছে সেটা যতই জনপ্রিয় হোক সেটা যতই বেশি ভালো হোক কিন্তু সেই কাজের ভিতরে যদি আল্লাহ নবী ইসলামের আদর্শ না থাকে তাহলে সেটা প্রত্যাখ্যাত তো আমি বলতেছিলাম যে আমাদের দেশে যে নোট টাকাগুলি আছে সরকার থেকে অনুমোদিত টাকা গভর্নরের সাইন সহ সে এই টাকাটি অচল কখনোই হয় না এটা যদি সিঁড়েও যায় তারপরেও সেটাকে টেপ লাগিয়ে ব্যাংকে গেলে তার পরিবর্তিত অন্য টাকা পাওয়া যায় পুরাতন হয়ে গেল গেলে তার পরিবর্তে আমরা জিনিস কিনতে পারি। কিন্তু কেউ যদি এটা মনে করে যে না টাকা এটা চলবে না। এবং কেহ যদি নকল টাকা তার চেয়ে আরো সুন্দর আকৃতি দিয়ে কেউ যদি সেটা আবিষ্কার করে এবং সেটা নিয়ে যদি বাজারে কিছু কিনতে যায় আর সেখানে যদি দোকানদার বুঝতে পারে যে এটা অচল টাকা তাহলে দেখা যাচ্ছে যে ওই ব্যক্তির अवस्था की ठीक है मुसिबत पुलिस जेलखाना बंदी कर प्रश्न करबा तुम कोथा पेले कारो एस पर विषय तुम्हारे नकल टिका पावा गो जे सरियते आल्ला नबीलम स्टाम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 এটার খাসারাত দুনিয়াও আমাকে বহন করতে হবে আখিরাতেও বহন করতে হবে হে মুসলিম ভাই আল্লাহ নবী সাহাশ্লামের যে আদর্শ আমাদেরকে দিয়েছে সেটা কখনোই প্রত্যাখ্যান করা যাবে না এবং তার ভিতরে পরিবর্তন করা যাবে না আল্লাহ আল্লা নবীলাম সুন্নতকে প্রত্যাখ্যান করলে আল্লাহাক নূরের তির্টি নম্বর আয়াতে বলেছেন তাদের ভয় করা উচিত যারা তার দিনের মুখালিফাত করে মুখালিফ মানে বিরোধিতা করে উনি একটা করেছেন আমি আর একটা করছি এটা হলো মুখালিফাত আমি করছি আর একটা এটা হলো মুখালিফাত্মুর আদর্শ পাওয়ার পরেও যারা তার বিরোধিতা করে তাদের জন্য দুটা ভয়ের কারণ সেটা হলে তাকে আল্লাহ পাক দুনিয়ায় ফেতনা দেবেন ওয়াইসি আজাবুল আলিম এবং তাদেরকে কেয়ামতের দিন অত্যন্ত শক্ত এবং কঠিন আজাব তাকে ঘ্রাস করবে এই জন্য আল্লাহ নবী সাল্লাহ একসময় খানা খাচ্ছিলেন তো ওনার সামনে একজন ব্যক্তি বাম হাত দিয়ে খানা খাচ্ছিলেন যদি খাবে শরীর তখন বিসমিল্লা সহকারে সেই খানাটি খাও এবং কুল বয়িক তুমি ডান হাত দিয়ে খানা খাও তো যখন ওই ব্যক্তি বাম হাত দিয়ে খানা খাওয়া শুরু করেছে তো বাম হাত দিয়ে খানা খাওয়া এটা শরীয়ত বিরোধী কাজ তাকে বলছেন এটা তার বিরোধিতা উনি বলছেন যে আমি ডান হাতে খেতে না। তো উনি কেন বলছেন খেতে না। যখন তাকে ডান হাতে খেতে বলা হয়েছে তখন তার অহংকার এবং গর্ব গৌরব কিবির इ जो आल्लाबी सामर हुकुम माना बरत रेखे और डान हाथ दे खेते तो आल्ला नबी तक तरह बद करोद डान हाथ दे खेते तो रबी बोले ओ दिन पर আল্লা পাক তাকে দুনিয়ায় ফেতনা দেবেন কেয়ামতের দিন তাকে শক্ত আজাব দিবেন হে মুসলিম ভাই এত সুন্দর দিন আল্লাহ নবীসালাম বলেছেন যে তারাক্তুকুম আলা মাহাজ্জাত আমি তোমাদেরকে সাদা স্পষ্ট দিন আমি তোমাদের মাঝে রেখে গেলাম সবগুলি স্পষ্ট মাহাজ একেবারে সাদা স্পষ্ট দিন আমি তোমাদেরকে রেখে গেলাম যার সমস্ত দিনে দিন রাত দিনের মতো লাহা হালিক এমন একটি দিন পাওয়ার পরেও যে ব্যক্তি তার নফসের খাহেসাতের এবাদত করবে এবং যে আল্লাহ নবী সাহা সালামের আদর্শ থেকে যে বিচ্ছিন্ন হয়ে যাবে তাহলে ওই ব্যক্তি কশেন কালেও আনহা ইল্লাহ আলিক সেই ব্যক্তির জন্য ধ্বংস ছাড়া অন্য কিছুই নয় এই জন্য হে মুসলিম ভাই আল্লাহ নবী সাহসালাম যে আদর্শ আমাকে দিয়ে গেছে সেই আদর্শ আমার জীবনে বাস্তবায়ন করতে হবে ওনার সুন্নতির উপর আমল করতে হবে এবং উনি যে কাজ করেন নাই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 কুদ্িসে বলেছেন হে আদম লাউ আতাই তানি তুমি যদি আমার কাছে আসো জমিন থেকে আসমান পর্যন্ত এত কিছু গুণা নিয়ে যদি তুমি আমার কাছে আসো সুম্মা ইস্তাকি এরপরে তুমি আমার কাছে ক্ষমা চাও আর তোমার ভিতরে একটা গুণ থাকবে যে তুমি আমার সাথে কাউকে শরিক করোনাই কিন্তু আমি তোমার কাছে এই জমিন থেকে আসমান পর্যন্ত এতগুলি জায়গা রহমত ভরে আমি তোমার কাছে নিয়ে আসবো আল্লাপাক বলছেন কুলিয়া রাহমাতিল্লাহ। নৈরাস মনে করো না আল্লাহর রহমত অনেক বেশি আল্লাহর দয়া অনেক বেশি তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাপ তোমাকে ক্ষমা করে দিবেন তার অর্থ হল এই আমার থেকে যদি কোনো ত্রুটি হয়ে যায় সেটা যে ধরনের ত্রুটি হোক ছোট ত্রুটি হলে আল্লাহ পাক ইবাজতের মাধ্যমে এমনি মাপ করে দিবেন আর যদি বড় ত্রুটি হয়ে যায় তাহলে আল্লাহ কাজটা আর হবে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আয় আল্লাহ আমি অন্যায় করেছি আল্লাহ আমাকে মাফ করে দাও তাহলে গুণা করার পরে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করতে পারেন মানার ক্ষেত্রে আল্লাহ পাক বলছেন ফত্তাক্লাহ মস্তুম তুমি সাধ্য মতো আল্লাহর ভয় করো অর্থাৎ মানার ক্ষেত্রে কোনো সময় কিছু ত্রুটি হয়ে গেল আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইলে তৌবা করলে আল্লাহ পাক ক্ষমা করে দিতে পারে কিন্তু আল্লাহ নবী সালের দিনকে যদি করে আমি বেশি কিছু করি তাহলে সেটা আমার জন্য বেদাহাত হয়ে যাবে আনাসবিন মানিক রাজি আল্লাহ তিনি বলেন আল্লাহ নবী সালাম বলেছেন হাজাবাতদাহতিন হাত্তা আহা যে কোনো ব্যক্তি যখন বেদাহাত করে তো না ছেড়ে দেওয়া পর্যন্ত আল্লাহ আল্লাপাকবুল করে না তাহলে এটা ফলাফল থেকে আরো বৈঠকে আলোচনা করব যে এর কি কি ক্ষতি হবে যদি আমরা শরীয়তের ভিতরে বেদাৎ করি আমাদের যে শরীয়ত আল্লাহ পাক দিয়েছেন সেটা পরিপূর্ণ দিন এবং হেদায়েত এবং নাজাত এই দিনের ভিতরে আছে এর চেয়ে কোনো কাজ করা এটা অগ্রহণযোগ্য এবং আল্লাহ নবী সাল্লাম সেটাকে প্রত্যাখ্যান করেছেন আল্লাহনবী সাল আলি সাল্লাম উনি দিনের ভিতরে কোন বাড়তি কাজ যেটা অগ্রহণযোগ্য এ বিষয়ে ইমাম বুখারি রাহমাহুল্লাহ উনি একটি হাদিস নিয়ে এসছেন যে হাদিসটি বর্ণনা করেছেন আনাস বিন মালিক রেজি আল্লাহু তিনি বলেন যে তিনজন ব্যক্তি আল্লাহ নবী সাহা বাড়িতে এসছিলেন ওনার আমল সম্পর্কে জানার জন্য যখন আয়সা রেজি আল্লাহ আনহা ওনার আমল সম্পর্কে তাদেরকে বললেন তখন ক আনাহম তাকালু তাদের কাছে যেন এই আমলটা একটু কম মনে হল এবং তারা যে মন্তব্য করল সেটা হলে যে তিনি তো নাবিহি আল্লাহ তার পূর্বের এবং পরের সকল গুণ আল্লাহকে মাফ করে দিয়েছেন তো বিধাই এই আমল তার জন্য যথেষ্ট তো তারা কে মনে করলেন যে আমরা আরও বেশি আমল করতে চাই তো তার ভিতর থেকে একজন বললেন যে আনা লাইল আবাদান আমি সবসময় নামাজ পড়তে চাই সময় এবাদু বন্ধুকির মধ্যেই লিপ্ত থাকতে চাই আর বলছেন যে আনা আসুম উদ্দাহার আমি বছর রোজা আমি আর থাকব তো আল্লাহ নবী যখন বাড়িতে আসছেন এবং আইসারে যে তাল আনহা তাদের এই মন্তব্যটাকে আল্লাহ সালামকে বলেছেন তো আল্লাহ নবী তাদেরকে বলছেন আন্তুম তাক কাদা কাদা তোমরা সেই তিন ব্যক্তি যারা নাকি এমন এমন কথা বলছো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 তোমার চাইতে আমার ভেতরে আল্লাহর তাকওয়া বেশি আল্লাহর পরেজগারে বেশি বেশি আর আমার দিন হলে এই আমি আর আমি বিবাহ করেছি স্ত্রীগুণ আছে আমি সবার হক আদায় করে চলি বলছেন ফামান রাগিবান সন্ন্যাতি ফালাই এটা হলো আমার দিন অর্থাৎ উনি এটাই বুঝাতে চাইছেন যে দেখো তুমি যদি জান্নাত পেতে চাও तुम जो इबादत जोटुकु जो करूबे करते तुम्हें निजे पक्ष किस भलो मनि बृद्धि कर ले आल्लाबी साल फमान राहबान सोन्नति फलैसामी তুমি যদি আমার আদর্শকে বাদ দিয়ে অন্য পথে যাও তাহলে সেটা আল্লাহর কাছে আল্লাহ নবী সাল্লা আদর্শ আল্লাহ বলছেন রসুল্লাহি উসমাতুল হাসানা আল্লাহ নবীলামের আদর্শ সেটা আমাদের জন্য সুন্দর নমুনা সেই আদর্শ আমাদের জীবনে নাজাতের জন্য যথেষ্ট মনে করে তার উপরে আমাকে আমল করতে হবে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 आल्ला सेल्टी जेमन कबुल करबें फलाफल आल्लर का भलो एवं ग्रहणजोग्य फलाफल पा ए बिमय जाना पा अन्न थल करारे आल्ला सेल्ट मुखे दिखे फेले दीबें से प्रत्याख्यन करबें जो तरह आदर्श पवारे दिन भूत को परवर्ती बैठक शुरार जो अपने के आहवान जानिए आजकल मत आलोचना एखे शेष कर আল্লাহ রবীন্দিন আমাদেরকে তার দিন বুঝা এবং তার উপর আমল করা তৌফি দান করুন আসসালামাইকুম রহমতুল little wonders at their best Bishoy Sheshura proti budbar rat 6:30 taay Bangladesh <laughs> e o shondha 6:00 taay Bharote Peace TV Bangla e Didha dondo mullobodher obhab prokrito bishwasher obhab asachetan सत्यता बना देख सत्य उन्मोचन प्रति शुक्रवार बुधवार रत ना साढ़े आठ टाए भार